سورت البلقاء اعوذ بالله من الشيطاني الرجم بسم الله الرحمن الرحيم لا اقسم امي شपत بهذا البلد এই মক্কা নগরে ওয়া আনতা হিলুম بهذا البلد এই নগরে ওয়া والদিন আর পিতার ওয়া মা আমি মানুষকে সৃষ্টি করেছি বলছে যে আহ আমি খরচ করে ফেলেছি মাল আল্লুবাদা এত অধিক মাল আয়াহ সাবু সে কি এমন ধারণা করে যে আল্লাহ আহাদুন তাকে কেউ দেখেনি আমি কি প্রদান করিনি দুটি চোখ আর অতিক্রম করল না আল আকবা ঘাটি স্থল দিয়ে ওয়ামা আদর আপনার জানা আছে যে মাল আকোবা ঘাটি স্থল কি বস্তু অনাহারের দিনে কোন আত্মীয়ান কিংবা দরিদ্রকে যা মাতরবা ভুলাই লুঠিতা নামিনালী না আর যারা অস্বীকার করলো আমার আয়াতা आलाहिम नाहरुम तरह ऊपर अग्निपरवेशदा जा अवरुद्ध कर देवा है